سورة الممتحنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هم منغن لا تتخبوا تم رغرهن قرنا عدوهي وعدوهكم আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদের তোমাদের নিকট যে সত্য ধর্ম এসেছে ইয়ে তারা দেশান্তরিত করেছে আর এবং তোমাদেরকে যদি তোমরা বের হয়ে থাকো জিহাদ আংফি সাবিল আমার পথে জিহাদ করার পথ ই এবং আমার সন্তুষ্টি অন্বেষণ করার উদ্দেশ্যে আর তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি রূপ করবে সে সত্য পথ হতে সরে পড়লো तभी शत्रुता प्रकाश करतेम्भ करते रसन करते सममूह আর তারা এই কামনা কাফের হ্যাম তোমাদের আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততিগণ ইবাহিম আলাইসালামের মধ্যে এবং সেই লোকদের মধ্যে যারা তার সঙ্গী ছিল ঈদ ক আলু কৌমিহিম যখন তারা সম্প্রদায়কে এবং তোমরা আল্লাহ ভিন্ন যাদেরকে উপাস্য মনে করছো তাদের হতে কফারনা বেকুম আমরা তোমাদেরকে অমান্য করি বাদা বাইনা না বাইনাকুম। আর আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেল শত্রুতা ইব্রাহিমা কিন্তু ইব্রাহিমের এতটুকুই কথাবার্তা হয়েছিল যে পিতার সাথে আস্তা আমি তোমার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করবো ওয়ামা আমা सम्बन्धे फिर सकलाना हे प्रभु আপনি আল্লা আজিজুল হাকিম পরাক মহাপরাক্ত প্রজাময়ালাকুমি নিঃসন্দেহে তাদের মধ্যে তোমাদের জন্য অর্থাৎ এমন লোকদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারা বিশ্বাস রাখে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর নিকট আশা করা যায় যে আলা তিনি কায়েম করে দিবেন। তাদের তোমাদেরকে নিষেধ করেননি সদ্যবহার করো বস্তুত আল্লাহ ন্যায় পরায়নদেরকে ভালোবাসেন যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে ধর্মীয় ব্যাপারে আকুম এবং তোমাদেরকে বহিষ্কৃত করেছে এবং তোমাদেরকে বহিষ্কার করার ব্যাপারে সাহায্য করেছে বস্তুত তারাই জালিম জালিম হবে আনু যখন তোমাদের নিকট মুসলমান নারীগণ আসে অনন্তর যদি তাদেরকে মনে করো মুসলমানি কফেরদের নিকট আর তোমাদের কোনো গুণা হবে না আং তাং করা ইমোহন উজু আহনা যখন তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো ওয়ালা তুম শিখু আর তোমরা তিনি তোমাদের মধ্যে মীমাংসা করে থাকেন আর আল্লাহ মহা জ্ঞানী হাকিম প্রজ্ঞা আর অনন্তর তোমাদের পালা আসে তবে তোমরা তাদেরকে দিয়ে দাও আল্লাহ আজও जर स्त्री हस्तच्युत होरच कर आल्लाय तुम मिन जार ऊपर तुम्हारा विश्वास स्थापन कर যখন মুসলমান নারীগণ আপনার নিকট এই উদ্দেশ্যে আগমন করে যে ইউবাই আপনার হস্তে এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আল্লাহ ইউরিক্লাহ ইসাই আ سنان নিজেদের হস্তসমূহ পা সমূহের মধ্যস্থলে বলে দাবি করবে এবং শরীয়দের বিধানসমূহে তারা আপনার বিরুদ্ধাচরণ করবে না তবে আপনি তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করে নিন এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করোনা আলাইহিম, যাদের উপর আল্লাহ গজব পাঠিয়েছেন আখিরতি ফলে তারা পরকাল হতে এমন ভাবে নিরাশ হয়ে গিয়েছে কামাইয়া কামাইয়া ইসাল কুফারু যেমন কাফেরগঞ্জ নিরাশ হয়ে আসে বিন আস আিনবরে সম্পর্কে